আনাস ইবনু মালিক রদিয়াল তাল্হ্ন হতে বর্ণিত তিনি বলেন প্রচণ্ড গরমের মধ্যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সঙ্গে সালাত আদায় করতাম আমাদের কেউ মাটিতে তার চেহারা অর্থাৎ কপাল স্থির রাখতে সক্ষম না হলে সে তার কাপড় বিছিয়ে তার উপর সাজদাগ করত